যারা নিজেদের নামাজ সমূহের ব্যাপারে সমাধিকে যত্নবান হয় এই লোকগুলি হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারও এরা পাবে তারা সেখানে চিরকাল থাকবে মানুষ তোমরা সৃষ্টি প্রক্রিয়াটা লক্ষ্য কর আমি মানুষকে মাটির মূল উপাদান থেকে পয়দা করেছি অতঃপর তাকে আমি শুক্র কিট হিসেবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি এরপর এ বিন্দুকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি অতঃপর এই জমাট রক্তকে মাংস পিণ্ডে পরিণত করি কিছুদিন পরে এ পিণ্ডকে অস্থি পাঁচরে পরিণত করি তারপর এক সময় এ অস্থি পাঁজরকে গোষ্ঠের পোশাক পরিয়ে দিই অতঃপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি তথা মানুষ রূপে পয়দা করি আল্লাহতালা কত উত্তম সৃষ্টিকর্তা কত নিপুণ তার সৃষ্টি একটি সুনির্দিষ্ট সময় দুনিয়ায় কাটিয়ে এরপর আবার তোমরা মৃত হয়ে যাও তারপর কে আমাদের দিন তোমরা সবাই পুনরুদ্ধৃত হবে আমি তোমাদের উপর এ সাত আসমান বানিয়েছি এবং আমি আমার সৃষ্ট সম্পর্কে মোটেই উদাসীন নই আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছি এবং তা প্রয়োজন মতো জমিনে সংরক্ষণ করে দেখেছি আবার এক সময় তা উড়িয়ে নিয়ে যাবার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতা বান তারপর জমিনে সংরক্ষিত সেই পানি দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি তোমাদের জন্য তাতে প্রচুর ফল পাকড়া উৎপাদিত হয় আর তা থেকে তোমরা পর্যাপ্ত পরিমাণ আহারও গ্রহণ করো জমিনে সংরক্ষিত পানি থেকে এক প্রকার গাছ সিনাই পাহাড়ে তেলের উপাদান নিয়ে জন্ম লাভ করে খাদ্য গ্রহণকারীদের জন্য তা ব্যঞ্জন হিসেবেও ব্যবহৃত হয় মানুষ তোমাদের জন্য অবশ্যই চতুষ্পদ জন্তুর মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে তার পেটের ভেতরে যা কিছু আছে তা থেকে আমি তোমাদের দুধ পান করাই এছাড়াও তোমাদের জন্য তাতে আরো অনেক উপকারিতা রয়েছে তার গোষ্ঠ থেকে তোমরা আহারও করো আবার কিছু আছে তার উপর তোমরা বাহন হিসেবে সাওয়ার হও অবশ্য জলজানেও তোমাদের আরোহণ করানো হয় অবশ্যই আমি নুহকে তার জাতির কাছে হেদায়ত নিয়ে পাঠিয়েছিলাম সে তার জাতিকে বলেছিল হে আমার জাতি তোমরা এবাদাত করো একমাত্র আল্লাহতালার তিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো মাবুদ নেই তোমরা কি তাকে ভয় করবে না এবং তার জাতির মোড়লরা যারা তার আগে থেকে কুফরি করছিল এ কথা শুনে অন্যদের বলল এ ব্যক্তি তো তোমাদের মতো একজন মানুষ আসলে এ ব্যক্তি তোমাদের উপর নেতৃত্ব করতে চায় আল্লাহ তারা যদি নবী পাঠাতেই চাইতেন তাহলে ফেরেশ নবী করে পাঠাতেন আমরা তো এমন কোনো কথা আমাদের পূর্বপুরুষদের জামানায়ও ঘটেছে বলে শুনিনি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 আমারই ওহি অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো তারপর যখন আমার আজাবের আদেশ আসবে এবং জমিনের চুল্লি প্লাবিত হয়ে যাবে তখন সব কিছু থেকে এক এক জোড়া নৌকায় উঠিয়ে নাও তোমার পরিবার পরিজন উঠিয়ে নেবে তবে তাদের মধ্যে যার ব্যাপারে আল্লাহ তালা সিদ্ধান্ত এসে গেছে সে ছাড়া দেখো যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোন আর্জি পেশ করো না কেননা মহাপ্লাবনে আজ তারা নিমজ্জিত হবেই তারপর যখন তুমি এবং তোমার সাথীরা নৌকায় আরোহণ করবে তখন শুধু বলবে সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আমাদের একটি অত্যাচারী জাতি থেকে উদ্ধার করেছেন তুমি নৌকায় উঠে বলো হে আমার মালিক তুমি আমাকে জমিনের কোথাও বরকতের সাথে নামিয়ে দাও একমাত্র তুমি পারো আমাকে শান্তির সাথে কোথাও নামিয়ে দিতে নিঃসন্দেহে এ কাহিনীর মধ্যে আমার কুদ্রতের নিদর্শন রয়েছে তাছাড়া মানুষদের পরীক্ষা তো আমি সব সময়ই নিয়ে থাকি এদের পরে আমি আর এক জাতিকে পয়দা করেছিলাম অতঃপর তাদেরই একজনকে তাদের কাছে ডবি করে পাঠিয়েছি যার দাওয়াত ছিল হে আমার জাতি তোমরা এক আল্লাহ ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই তোমরা নুহের জাতির ভয়াবহ আজাব দেখেও কি সাবধান হবে না কবির কথা শুনে তার জাতির নেতৃস্থানীয় লোকজন যারা আল্লাহকে অস্বীকার করেছে মিথ্যা সাব্যস্ত করেছে পরকালে আল্লা তালার সাথে সাক্ষাতের বিষয়টিকে সর্বোপরি যাদের আমি দিয়ে রেখেছিলাম তারা অন্য লোকদের বলল। ব্যক্তিটি তোমাদের মতো অন্য কিছু নয় তোমরা যা খাও সেও তাও তা পান করে ক্ষমতাবস্থায় তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষকে নবী মনে করে তার কথা মেনে চলো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তিটি কি তোমাদের সাথে এই ওয়াদা করেছে যে তোমরা যখন মরে যাবে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 নবুতের দাবিদার এই ব্যক্তিটি হচ্ছে এমন এক মানুষ যে এসব কথা দ্বারা আল্লাহর অপবাদ দিচ্ছে আমরা তার উপর ইমান না এদের মিথ্যাচার দেখে সে নবী কাছে দোয়া আল্লা বলল হে আমার মালিক তুমি এদের মিথ্যার মোকাবেলায় আমাকে সাহায্য করো আল্লাতালা বললেন হাঁ তুমি ভেব না অচিরেই এরা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে অথপর সত্যি সত্যি একদিন আমার এক মহা মহাতাণ্ডব এসে তাদের উপর মরণ আঘাত হানল এবং আমি মুহূর্তের মধ্যে তাদের সবাইকে তরঙ্গ তাড়িত আবর্জনের স্তূপ সদৃশ্য বস্তুতে পরিণত করে দিলাম অতপর সবাই বলে উঠল আল্লাহর গজব নাজির হোক জালেম সম্প্রদায়ের উপর আমি তাদের ধ্বংসের পর আরো অনেক জাতিকেই সৃষ্টি করেছি কোন জাতি তার দুনিয়ার বাঁচার কাল যেমন ত্বরান্বিত করতে পারেনি তেমনি সময় এসে গেলে তা কেউ বিলম্বিত করতে পারেনি অতপর দুনিয়ার জাতিসমূহের কাছে আমি একের পর এক রসুল পাঠিয়েছি যখনই কোনো জাতির কাছে তার প্রতি পাঠানো আমার রসুল এসেছে তখনই তাকে তারা মিথ্যাবাদী বলেছে অতপর আমিও ধ্বংস করার জন্য তাদের এক একজনকে এক একজনের পেছনে ক্রমিক নম্বর লাগিয়ে দিয়েছি এভাবেই আমি তাদের একদিন ইতিহাসের কাহিনীর বিষয় পরিণত করেছি বিধ্বংস হোক সে জাতি যারা আল্লাহ তালার উপর ইমান আনেনি তারপর আমি এক সময় আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মুসা এবং তার ভাই হারুনকে পাঠিয়েছি তাদের আমি পাঠিয়েছি ফেরাউন ও তার পারিশের কাছে কিন্তু তারা তাদের মেনে নেয়ার বদলে অহংকার করল তারা ছিল স্পষ্টত একটি নফরমান জাতি তারা বলতে লাগল আমরা কি এমন দুজন মানুষেরও পরিমাণ আনব যারা আমাদের মতোই মানুষ অপরদিকে তাদের জাতীয় হচ্ছে আমাদের সেবাদাস তারা তাদের উভয়কে মিথ্যাবাদী বলল ফল এই দাঁড়াল তারা ধ্বংসপ্রাপ্ত মানুষদের দলভুক্ত হয়ে গেল আমি মুসাকে আমার কেতাব দান করেছি যেন লোকেরা তা থেকে হৃদায়ত লাভ করতে পারে এভাবেই আমি মারিয়াম পুত্র ইসা ও তার মাকে আমার কুদ্রতের নিদর্শন বানিয়েছি এবং তাদের এক নিরাপদ ও প্রশ্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে আমি আশ্রয় দিয়েছি হে আমার সুররা তোমরা পাক পবিত্র জিনিস খাও হামেশা নেক আমল করো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 যারা তাদের মালিকের মালিকানা সাথে অন্য কাউকে শরিক করে না যারা তার পথে যা কিছু দিতে মুক্ত হস্তে দান করে তারপরেও তাদের মন ভীত কম্পিত থাকে। তাদের তাদের একদিন মালিকের কাছে যেতে হবে। সত্যিকার অর্থে এরাই হচ্ছে সেসব মানুষ যারা নেকির কাজে সদা তৎপর উপরন্তু তারা সবার চাইতে অগ্রগামীও আমি কারো উপরই তার সাধ্যাত্মিক বোঝা চাপাই না প্রত্যেক মানুষের আমল সংক্রান্ত একটি গ্রন্থ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 বলা হবে আজ আর আত্মনাদ করোনা তোমাদের আমার পক্ষ থেকে কোন সাহায্য করা হবে না যখন আমার আয়াত সমূহ তোমাদের সামনে শোনানো হতো তখন তোমরা আমার নবীদের আওয়াজ শোনা মাত্রই উল্টো দিকে সরে পড়তে সরে পড়তে নেহায়ত দম্ভ করে পরে নিজেদের মজলিসে গিয়ে অর্থহীন গল্প জুড়ে দিতে এরা এই কালাম কোরআনের উপর কি চিন্তা ভাবনা করে না কিংবা তাদের কাছে নতুন কিছু একটা এসেছে যা তাদের বাপ দাদাদের কাছে আসেনি তারা কি তাদের রসুলকে চিনতে পারেনি যে যে জন্য তারা তাকে অস্বীকার করছে কিংবা তারা কি কথা বলে তার সাথে কোনো রকম পাগলামি রয়েছে বরং আসল কথা হচ্ছে রসুল তাদের কাছে সত্য নিয়ে হাজির হয়েছে এবং তাদের অধিকাংশ লোকই এ সত্যকে অপছন্দ করে যদি এমন হতো সত্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুগামী হয়ে যেত তাহলে আসমান সমূহ ও জমিন এবং আরও যা কিছু এ উভয়ের মাঝে আছে তার গোটা ব্যবস্থাপনা কবেই ভেঙে বিশৃঙ্খল হয়ে পড়ত পক্ষান্তরে আমি তাদের কাছে তাদের নিজেদের কাহিনি নিয়ে এসেছি কিন্তু আশ্চর্য তারা এখন তাদের নিজেদের কথাবার্তা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে তবে কি এরা মনে করেন তুমি এদের কাছে দিন পৌঁছানোর জন্য কোন রকম পারিশ্রমিক দাবি করছো অথচ তোমার মালিকের দেয়া পারিশ্রমিক এদের পার্থিব ও পারিশ্রমিকের তুলনায় অনেক উৎকৃষ্ট আর তিনি তো হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা তুমি তো তাদের সঠিক পথের দিকেই আহ্বান করছ অবশ্য যারা আখেরাতের উপর ইমান আনে না তারাই কেবল হেদায়তের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে আর যদি আমি এদের ওপর দয়া করি এবং যে বিপদ মুসিবত তাদের উপর আপতিত হয়েছে তা যদি দূর করে তা তাহলেও এরা নিজেদের নাফর মানিতে শক্তভাবে বিভ্রান্ত হয়ে পড়বে আমি এদের কঠোর আজাব দ্বারা পাকড়াও করলাম তারপরও এরা নিজেদের মালিকের প্রতি নত হল না এবং কখনো এরা কাতর প্রার্থনাটুকু পর্যন্ত আমার কাছে পেশ করল না অতঃপর যখন সত্যি আমি এদের ওপর কঠোর আজাবের দুয়ার খুলে দেব তখন তুমি দেখবে এরা হতাশ হয়ে পড়ছে হে মানুষ তিনি আল্লাহতালা যিনি তোমাদের শোনার জন্য কান দেখার জন্যে চোখ ও চিন্তা গবেষণা করার জন্যে একটি মন দিয়েছেন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 কার হাতে রয়েছে আসমান সব কিছু কর্তৃত্ব হ্যাঁ তালার। তুমি বলো এ সত্ত্বেও তোমরা কেমন করে বিভ্রান্ত হচ্ছে আসলে আমি তো সত্য কথা এদের কাছে পৌঁছে দিয়েছিলাম কিন্তু এরা সবাই মিথ্যাবাদী আল্লাহ তালা কাউকেই সন্তান হিসেবে গ্রহণ করেননি না তার সাথে অন্য কোন মাবুদ রয়েছে যদি তার সাথে অন্য কোনো মাবুদ থাকত তাহলে প্রত্যেক মাবুদ নিজে সৃষ্টি দিয়ে আলাদা হয়ে যেত এবং এ মাবুদরা একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করতে চাইত এরা যা কিছু আল্লাহ সম্পর্কে বলে তিনি তার থেকে অনেক পবিত্র ও মহান উপস্থিত অনুপস্থিত সবকিছুর সম্মুখ ওয়াকে ভাল তিনি সুতরাং এরা আল্লাহ তালার সাথে অন্যদের যেভাবে শরিক করে তিনি তার চাইতে অনেক পবিত্র হে নবী তুমি বলো হে আমার মালিক যে আজাবের ওয়াদা এ কাফেরদের সাথে করা হচ্ছে তা যদি তুমি আমাকে দেখাতেই চাও তাহলে হে আমার মালিক তুমি আমাকে জালেম সম্প্রদায়ের মধ্যে সামিল করে এ আজাব প্রত্যক্ষ করায়ও না হে নবী আমি তাদের কাছে যে আজাবের ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম হে নবী তারা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো যা হবে নিতান্ত উত্তম পন্থা আমি তো ভালো করে জানি ওরা তোমার ব্যাপারে কি বলে সে ব্যাপারে উদ্বিগ্ন না হয়ে তুমি বরং বলো হে আমার মালিক শয়তানদের যাবতীয় মালিক আমি এ থেকেও তোমার পানা চাই যে শয়তান আমার ধারে কাছেও ঘেঁসবে এ অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে তখন সে বলবে হি আমার মালিক তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফেরত পাঠাও যাতে করে সেখানে গিয়ে এমন কিছু নেক কাজ আমি করে আসতে পারি যা আমি আগে ছেড়ে এসেছি তখন বলা হবে না তার কখনো হবার নয় মূলত সেটা হচ্ছে এক অসম্ভব কথা যা সে শুধু বলার জন্যই বলবে এই মৃত ব্যক্তিদের সামনে একটি জবনিকা তাদের আড়াল করে রাখবে সেদিন পর্যন্ত যেদিন তারা কবর থেকে পুনরুত্থিত হবে অতঃপর যেদিন শিঙায় ফোঁ দেয়া হবে সেদিন মানুষ এমনই দিশে হারা হয়ে পড়বে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 তাতে তাদের চেহারা জলে যখন জিজ্ঞেস করা হবে এমন অবস্থা কি হয়নি আমার আয়াত সমূহ তোমাদের সামনে পড়ে শোনানো হয়েছিল এবং তোমরা তা অস্বীকার করেছিল আমাদের মালিক আমাদের দুর্ভাগ্য চারিদিক থেকে আমাদের ঘিরে ধরেছিল এবং নিশ্চয়ই আমরা ছিলাম গোমরাহ সম্প্রদায় হে আমাদের মালিক তুমি আজ আমাদের এই আগুন থেকে বের করে নাও আমরা যদি দ্বিতীয়বার দুনিয়ায় ফিরে গিয়ে সীমা লঙ্ঘন করি তাহলে অবশ্যই আমরা জালেম হিসেবে পরিগণিত হব আল্লাহ তারা বলবেন তোমরা অপমানিত হয়ে সেখানে পড়ে থাকো আজ কোন কথাই আমাকে বলো না অবশ্যই আমার বান্দাদের মধ্যে একদল এমনও আছে যারা বলতো। হে আমাদের মালিক আমরা তোমার উপর ইমান এনেছি অতএব তুমি আমাদের দোষ ত্রুটি সমূহ মাপ করে দাও তুমি আমাদের উপর দয়া করো তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোৎকৃষ্ট দয়ালু অতপর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 তুমি না হয় তাদের কাছে জিজ্ঞেস করো যারা হিসাব রেখেছে আল্লাহ বলবেন আসলে তোমরা পৃথিবীতে খুব সামান্য সময় এসেছ কত ভালো হতো যদি তোমরা কথাটা করে জানতে। তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছ আমি তোমাদের এমনিই অনর্থ পয়দা করেছি এবং তোমাদের কখনোই আমার কাছে ফিরে আসতে হবে না না তা কখনো নয় ওহমানিত আল্লাহ তালা তিনি সবকিছুর যথার্থ মালিক তিনি ছাড়া আর কোনো মাবুত নেই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 সর্বোৎকৃষ্ট